মানবতার সমাধান আসসালামুকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ ওসলাম আল্ الله মিনাশীত বিসমল রহমা রহিম ইসিন আলহকিম যাবতীয় প্রশংসা কৃতজ্ঞতা একমাত্র আল্লাহ সুবাহ হাত আলার জন্য যিনি মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময় কোরআন নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম যে রাসুলের মাধ্যমে আল্লাহ সুহান হওয়া তা আলা এই কোরআনকে মানব জাতির পথ প্রদর্শক হিসাবে বৈগিনাত সুস্পষ্ট বিবরণ হিসাবে এবং মানুষের কল্যাণের জন্য আলোচনা করেছি সৌরাতুল ফাতিহা মহাগ্রন্থ আল কোরআনের প্রথম সূচনা সূরা এটিকে বলা হয়েছে ভূমিকা সূরা এটি সম্মান ও মর্যাদার দিক থেকে ফজিলতের দিক থেকে এক সু উচ্চ মর্যাদা সম্পন্ন এবং ফজিলতে পরিপূর্ণ এক গুরুত্বপূর্ণ সুরা যে সোরাটিকে পবিত্র কোরআনের সার সংক্ষেপ বলা হয়েছে আল্লা সুহানা এই মহাগ্রন্থ আল কোরআনে মানব জাতির জন্য যত নির্দেশনা নাজিল করেছেন তার সার সংক্ষেপ এই সুরায় ফতেহায় বর্ণিত হয়েছে সুরা আলফা তেহার সূচনা যে আয়াতটি আর হচ্ছে তার তৃতীয় শব্দ এরপরে যে শব্দটি এসেছে আর গুণবাচক একটি গুরুত্বপূর্ণ নাম তাফসির কারকগণ বলে থাকেন আল্লাহ শব্দটি হচ্ছে তার একক সত্তার পরিচয় বাহক এমন একটি শব্দ যা পৃথিবীর সৃষ্টি জগতে আর কারো ক্ষেত্রে কখনোই প্রযোজ্য হয় না অথবা ব্যবহার করা হয় না কারো সঙ্গে এই শব্দটি সম্পৃক্ত হয় না শব্দটির কোনো অনুবাদ করা চলে না এর কোনো দ্বিবচন বহুবচন অথবা ব্যাখ্যা বিশ্লেষণ চলে না এই শব্দের সাথে সাথে আল্লাহ সুবাহ যে দুটি শব্দকে গ্রহণ করেছেন আর রহমান আর রাহিম অনন্ত ও সীম দয়ালু যে আল্লাহরবুল আলমিনের অপার দয়া এবং তার করুণা বিশ্ব জগতে সৃষ্টি জগতে ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে দৃশ্যমান জগতে অদৃশ্যমান জগতে ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ থেকে নিয়ে বিশাল সৌর জগতের বিশাল সৃষ্টির ভিতরে যে আল্লাহরবুল আলমিনের দয়া করুণা মেহরবানি বিস্তৃত বলা হয়ে থাকে যে আল্লাহ হুসবাহনার এই নামটি তার সত্তাকে এভাবে মহিমান্বিত করেছে যে এই দয়ার অপার করুণার মহিমাময় মহানুরবুল আলমিনের রাহমান নাম ধারণ করার ফলেই জমিনের উপরে অকৃতজ্ঞ অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা আল্লাহর ইবাদত করে না আল্লাহর ইবাদত করতে চায় না যারা দুনিয়ার মুখে এসে দাম্ভিক এবং অহংকারী সাজে যারা দুনিয়ার সামান্য সম্পদ ঐশ্বর্য লাভ করে অহংকারীর মতো বলে ওঠে আমি আল্লাহকে চিনি না আল্লা সুবাহনামী অসীকদের অতীব গুরুত্বপূর্ণ তার মহিমা প্রকাশকারী তার দয়ার মহাবিস্তৃতিকে মানুষের সামনে তুলে ধরার বিশেষ করে লৌকিক জগতের পরিসমাপ্তির পর মানুষের সামনে যে পারৌকিক জীবনের সূচনা হবে যে জীবনের সূচনা হবে অনন্তকাল ব্যাপী যেখানে মানব জাতি আল্লা সুবাহান হাত তাল্লার করুণা নিয়ে এক অফুরন্ত শান্তিময় নিবাস জান্নাতের মাঝে বসবাস করবে যেখানে আর্রাহিম আল্লা সুবাহান হাত তালার পরিপূর্ণ দয়া এবং মেহরবানির স্বাক্ষর এবং তার সেই পুরস্কার মানুষ লাভ করবে চারটি শব্দ দিয়ে গঠিত এই আয়াতটি জমিনের বুকে আসমানের নিচে চোড়ান্ত অবিস্মরণীয় পৃথিবীময় সকল জ্ঞান ও বিজ্ঞানকে চ্যালেঞ্জকারী একটি আশ্চর্য আয়াত এই আয়াতটিকে নিয়ে বর্তমান সময়ে কোরআন গবেষকগণ ব্যাপক গবেষণা করেছেন আল্লা সুবাহান ওয়াতাল কালামকে নিয়ে যারাই গবেষণা করেছেন স্তম্ভিত অবাক হয়ে তারা এই কথা বলতে বাধ্য হয়েছেন আল্লাহর কালাম আল্লাহর এই বাণী যার সঙ্গে কোনো কিছুকেই তুলনা করা চলে না পবিত্র কোরআনের ভিতরে আল্লা সুবাহ যে সমস্ত জ্ঞানের সন্ধান দিয়েছেন মানুষ সেই জ্ঞান জগতে প্রবেশ করে আশ্চর্য হয়ে স্রষ্টার প্রতি মাথা নত করে দিচ্ছে অবাক বিশ্বয়ে তারা বলতে বাধ্য হচ্ছে এই কোরআন এক আশ্চর্য বিজ্ঞানময় করতে আল্লা সুবাহার এক আশ্চর্য মহিমাময় সুরা আমরা এই সুরাটিতে ইসমিল্লাহিম আয়াতটি প্রতিক্রম করে এর দ্বিতীয় আয়াত আলহামদুলিল্লাহি রবিলামিন এখানে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি জগৎসমূহের লালন পালনকারী আমরা এই দ্বিতীয় আয়াতটিতে বর্তমান বিজ্ঞানীদের সবচেয়ে অত্যাধুনিক উদ্ভাবন এই পৃথিবী ছাড়াও আরও গ্রহ উপগ্রহ এই জগৎ ছাড়াও আরও একাধিক জগৎ এই বিশাল সৃষ্টি জগতের ভিতরে রয়ে গেছে যেগুলোর সন্ধান হয়তো মানুষ এখনও পর্যন্ত উদ্ঘাটন করতে পারেনি মানুষের কাছে কিন্তু এ প্রশ্ন এসেছে যে এই পৃথিবী ছাড়া আরো এমন কি কোনো গ্রহ আছে যেখানে প্রাণের সন্ধান পাওয়া যায় হ্যাঁ জবাব আসছে আছে সম্মানিত দর্শক শ্রোতা মহাগ্রন্থ আল কোরআন এই যে আল কোরআন একটি ছোট্ট কিতাব এই কোরআন কি ব্যাপক কি বিশাল এক জ্ঞান ও ভাণ্ডার আজকের কাছে কিন্তু বলা যেতে পারে যে এটি এক আশ্চর্য কিতাব আমরা শুধুমাত্র সোরা ফাতেহার ভিতরে যে ছোট ছোট বিজ্ঞান বিষয়ে কিছু ইঙ্গিত আলোচিত হয়েছে এগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চেষ্টা করবো সোরা বাকা থেকে নিয়ে সোরা আন্াস পর্যন্ত এই পৌর কুরআন শরীফের ভিতরে আল্লা সুবাহানুয়া তালা যে সমস্ত আয়াত নাজিল করেছেন এই আয়াতগুলোর ভিতরে আমরা কি কি জ্ঞানের সন্ধান পাই আজকের বিজ্ঞান শুধুমাত্র সুনির্দিষ্ট কয়েকটি শাখার ভিতরে কিন্তু সীমাবদ্ধ নয় আমরা কোরআনের মাঝে যখন প্রবেশ করি আমরা একদিকে দেখে মানবজাতির সৃষ্টির কথা বর্ণিত হয়েছে এই কোরআনে পাশাপাশি দেখে এই বিশাল সৃষ্টি জগতের কেমন করে রূপ ধারণ করলো তারও বর্ণনা এসেছে ক্ষুদ্র একটি প্রাণী প্রাণী থেকে একটি তরুলতা এটি কেমন করে সৃষ্টি হয়েছে এটাও বর্ণিত হয়েছে বর্তমানে ওই যে সেই কৃষি সম্প্রসারণের জন্য পবিত্র কোরআনের ভিতরে কি ইঙ্গিত বহন করা হয়েছে কি আলোচনা করা হয়েছে আকাশে উড়ে যাওয়ার জন্য মানুষের জন্য কোনো ইঙ্গিত কোরআনের ভিতরে আছে কিনা মানুষের দাম্পত্য জীবনে এমন কি যৌন জীবনের বিষয়েও এই পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ সবহান হাত তালা সংক্ষিপ্ত ছোট্ট এবং অতি সংক্ষিপ্ত ভাষায় তার জন্য দিক নির্দেশনা নাজিল করেছেন যেমন আমরা সুরাই ফাতেহার ভিতরে পেয়েছি এই বিশাল সৃষ্টি জগতের বিশালত্বের পরিধি এবং বহু বহুজগতের যে ব্যাপক এক সন্ধান এটি মানুষের জন্য বলা যেতে পারে এক দিগন্ত উন্মোচনকারী জ্ঞানের ইঙ্গিত আমরা স্পষ্ট করে বলতে পারি কারণ যে এক পৃথিবীর ভিতরে আমরা অবস্থান করছি এই পৃথিবীটি শুধুমাত্র মানুষের বসবাসের জন্য একমাত্র কোনো গ্রহ নয় এর বাইরেও রয়ে গেছে একসময় মানুষ অবিশ্বাসী যারা ছিল অথবা যারা কোরআনকে সহজ বিশ্বাস করতে চায়নি এমন একটি সম্প্রদায় কিন্তু সব যুগে সবকালে সব জায়গাতেই আছে অথবা এখনো অনেকেই বলে থাকে কোরআন এটা তো একটা নিচক ধর্মগ্রন্থ এর ভিতরে আবার এমন কি জ্ঞানের ইঙ্গিত থাকতে পারে এমন কি বিজ্ঞানের আলোচনা থাকতে পারে যেগুলো আমাদেরকে পড়তে হবে আমাদেরকে শিখতে হবে জানতে হবে কিন্তু বাস্তব কথা হলো এই কোরআন তাদের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আজ নয় চৌদ্দ শত বছর আগে যে কোরআনের কোনো একটি আয়াত সম্পর্কে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে কোনো একটি উক্তি সম্পর্কে যদি তোমাদের মনে এক তিল পরিমাণ অবিশ্বাস থাকে তাহলে কোরআন তোমাদের সামনে এই চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে যে তোমরা এর মতো একটি সোরা হাজির করো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসব আশা করি আপনারা কোরআনে বিজ্ঞান এটি অত্যন্ত গবেষণামূলক চিন্তামূলক এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায় আমরা বিরতিতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 সালামু আলাইকুম রহমতুল্লাহি বিরতির আবার এসেছি কোরআনে বিজ্ঞান এই বিষয় আলোচনা করার জন্য মহাগ্রন্থ আলকর আন এই যে আলকোরআন একটি ছোট্ট কিতাব এই কোরআন কি ব্যাপক কি বিশাল এক জ্ঞান ও ভান্ডার আজকের জ্ঞানীদের কাছে কিন্তু বলা যেতে পারে যে এটি এক আশ্চর্য কিতাব আমরা শুধুমাত্র সুরা ফাতেহার ভিতরে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 এটি মানুষের জন্য বলা যেতে পারে এক দিগন্ত উন্মোচনকারী জ্ঞানের ইঙ্গিত আমরা স্পষ্ট করে বলতে পারি কারণ যে এক পৃথিবীর ভিতরে আমরা অবস্থান করছি এই পৃথিবীতেই শুধুমাত্র মানুষের বসবাসের জন্য একমাত্র কোনো গ্রহ নয় এর বাইরেও রয়ে গেছে একসময় মানুষ অবিশ্বাসী ছিল অথবা যারা কোরআনকে সহজ বিশ্বাস করতে চায়নি এমন একটি সম্প্রদায় কিন্তু সব যুগে সব কালে সব জায়গাতেই আছে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 তিল পরিমাণ অবিশ্বাস থাকে তাহলে কোরআন তোমাদের সামনে এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে তোমরা এর মতো একটি সোরা হাজির করো আল্লাপা কিন্তু এই কথাগুলো এই কোরআনের সমকক্ষ একটা সোরা তোমরা তৈরি করে নিয়ে আস এই চ্যালেঞ্জ আরব বিশ্বে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী ও সময় যারা সেই সময়ের শ্রেষ্ঠ ভাষাবিদ ছিল যারা কবি সাহিত্যিক ছিল তাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল না তারাই এই কোরআনের মোকাবেলা করতে পারেনি সম্মানিত সুদীপৃন্দ পবিত্র কোরআন এজন্য বলা হয় সকল জ্ঞানের উৎস। আর উৎসান রহিম যিনি অনন্ত অসীম দয়ালু মেহরবান তিনি কোরআনকে মানুষকে শিক্ষা দিয়েছেন আয়াতে আল্লাহ রবুল আলমীন মানুষের সৃষ্টিকর্তা হিসাবে তিনি তার নিজেকে পরিচয় দিলেন এই আয়াতটিও মানুষের জন্য মানব জাতির জন্য একটি সম্মানজনক ঘোষণা মানুষকে আল্লা সৃষ্টি করেছেন এই কথাটির দ্বারা আমাদের সামনে যে তথ্যটি স্পষ্ট হয়ে যায় যে মানুষ বিবর্তনের মধ্য দিয়ে এই সামান্য প্রাণী থেকে পরিবর্তিত হয়ে যে মানুষ আজ সমগ্র বিশ্বকে শাসন করছে এই জ্ঞানে পরিপূর্ণ শ্রেষ্ঠ মানব কখনোই কোনো প্রাণী থেকে বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে আসেনি এই সত্যের ঘোষণাকারী মহাগ্রন্থ আল কোরআন সুদীবৃন্দ আমরা সুরা ফাতেহাকে নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিলাম আমরা সেখানে দেখেছিলাম যে আল্লাহ আলমিন কিভাবে বহু বিশ্বের আমাদেরকে সন্ধান দিয়েছে পরবর্তী আয়াত্রির ভিতরে পরিণিত হয়েছিল আল্লাহ আল্লা সুবাহার দয়া এবং করুণা যা পৃথিবীর প্রতিটি অনুপরমাণুতে বিস্তৃত হয়ে আছে আল্লাহর দয়া ছাড়া করুণা ছাড়া একটি পাতা যেমন ঢেউ আসতে পারে না এসবই হচ্ছে আল্লাহ সুবাহার এক অপার মহিমা এবং তার করুণা বহু বিশ্বের সন্ধান দেওয়ার পর আল্লা সুবাহ ফাতেহার ভিতরে ব্যক্তহীন কণ্ঠে এক চ্যালেঞ্জিং ভাষায় মানুষের সামনে যে উচ্চারণটি করেছেন সেটি হল আরেকটি জগতের সন্ধান যে জগৎ হচ্ছে এই লৌকিক জগতের ইহ জগতের পর পরবর্তী জগৎ যে জগৎটি হচ্ছে জান্নাত জাহান্ন জগৎ যে জগৎটিকে আমরা বলে থাকি পরকাল আমরা বর্তমানে এই জগৎটিকে বলছি ইহকাল এটি তো শেষ না এর পরেও রয়েছে আরেকটি জগৎ যেই জগতের নাম হচ্ছে পরকাল সেই পরকাল যেগুলোকে আমাদের ইসলামের শরীয়তের পরিভাষায় কোরআনের আলোকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের আলোচনার আলোকে আমরা যে জগৎকে পেয়েছি কিভাবে। যেখানে হাসর হবে যেখানে মিজান হবে যেখানে ফুলসেরাত হবে হবর অনন্ত কাল অবস্থানের এক ঠিকানা অতএব তার বিচার হবে বিচারের ফয়সালার পরে তাকে দেওয়া হবে যদি সে পুণ্যবান হয় তাহলে সে জান্নাতের অধিবাসী হবে আর যদি সে পাপিষ্ট হয় অবাধ্য হয় আল্লা সুবাহানওয়াতার প্রতি অকৃতজ্ঞ হয় স্রষ্টাকে যদি সে খুঁজে না পায় আল্লাহ আল্লা সুবাহান্লার সামনে তার নিজেকে যদি সে নত করার একটি মুহূর্ত না পেয়ে থাকে তাহলে সেই হতবাগার স্থান কোথায় হবে সেই স্থান তো অনন্ত নরক আগ্নি প্রজ্জ্বলিত ভয়ঙ্কর শাস্তির ঠিকানা জাহান্নাম এই যে জান্নাত এবং জাহান্নাম মিজান মিলিয়ে আরেকটি জগত। যা এখনো বিজ্ঞানীদের আবিষ্কারের অনেক দূরে অথচ এই কোরআনের ভিতরে আল্লাহ আল্লা সুবাহানহাত জান্নাত সৃষ্টি করে রেখেছেন এটি ভবিষ্যতে সৃষ্টি করা হবে না আল্লাহ তার সৎ বান্দাদের জন্য এখানে ঘোষণা দিয়েছেন যে আমি জান্নাত নির্মাণ করে রেখেছি তাহলে নিশ্চয়ই এটি কোথাও না কোথাও আছে এবং সেই জান্নাতের সংখ্যা একাধিক অনুরূপভাবে পাপিষ্ট অবাধ্য তাদের জন্য আল্লাহ সুবাহআলা যে ভীষণ ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন সেই শাস্তির আধার সেই নরক যার মূল উপাদান হচ্ছে অগ্নি যা এত শক্তিশালী দার্যক্ষমতা সম্পন্ন যারা সল্লা সাল্লি বলেছেন তার সামান্য একটু অংশ যদি পৃথিবীতে কোথাও ছড়িয়ে দেওয়া হতো তাহলে এটি অবৈধ কাফের মুশরিকদের জন্য তৈরি করে রেখেছেন তাহলে এটিও সৃষ্টি জগতে কোথাও না কোথাও রয়ে গেছে এখন প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি দাম্ভিক অহংকারী হয়ে বলে যে এসব আমি বিশ্বাস করি না তাহলে তাকে তো একথাও বলতে হয় যে জগতে অনেক কিছুই তো দৃশ্যমান নয় কিন্তু তারপরেও তো আমরা বিশ্বাস করি বিজ্ঞানীদের কথা এইসব অহংকারীরা এইসব অবিশ্বাসীরা কিন্তু খুব সহজেই বিশ্বাস করে মহাকাশের কোথায় কোন নক্ষত্র পড়ে আছে লাখ লাখ কোটি কোটি মাইল বিলিয়ন মাইল দূরে অবস্থানকারী সেই নক্ষত্রের সন্ধান যখন এক বিজ্ঞানী এসে দেয় তখন এই অবশ্বাসীরা খুব সহজেই সেটাকে বিশ্বাস করে ফেলে বিজ্ঞানীরা বলেছে সুতরাং সেটাই বিশ্বাসযোগ্য অথচ আল কোরআন দিয়েছে সেটার প্রতি অনেকেই বিশ্বাস করতে যেন তার আপত্তি আসে সমানিত সুদীবৃন্দ পবিত্রকোর আন এই আল্লাহর কালাম মানুষের সামনে বহু বহু অজানা রহস্যের সন্ধান দিয়েছে যেগুলো আজ থেকে দুইশো বছর আগে পাঁচশত বছর আগে এক বছর আগে মানুষ এগুলোকে নিয়ে অনেক সময় হাসি তামাশা করত আমরা যদি ছোট্ট একটা ঘটনা রাসুল সাল্লিউসাল্লামের জীবনের কথাই বলি না কেন মেয়ারাজের ঘটনা ঘটনা মেয়ারাজ মানে ঊর্ধ্ব জগতে গমন পৃথিবী ছেড়ে আকাশ প্রথম আকাশ ছেড়ে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ থেকে তার উপরের আকাশ এইভাবে সপ্তাকাশ সপ্তাকাশের উপরে আরেক বিশাল জগৎ সেই জগৎ অতিক্রম করে স্বয়ং স্রষ্টার একক জগৎ এত পথ অতিক্রম করে আল্লা সুবাহ সঙ্গে কথা বলে তার সঙ্গে ওই যে সেই মেরাজের মেয়ারীতে বিভিন্ন বিষয়ে আল্লাহ আল্লা সুবাহান সঙ্গে আলাপচারিতা করে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম একই রজনীতে একই রাত্রে স্বল্প সময়ের ভিতরে তিনি ফিরে আসলেন মক্কা মহাজমায় ঘটনাটি যখন বর্ণিত হলো অনেকে এটা নিয়ে হাসি তামাশা করা শুরু করলো যে এটি কি করে সম্ভব এমনকি এই কিছুদিন আগেও যখন পর্যন্ত বিজ্ঞান এত দূর পর্যন্ত এগুতে পারে নাই তখনও এই ধরনের গল্প এই ধরনের ঘটনাকে গল্প বলে হাসি তামাশা করেছে তারা বিশ্বাস করেনি কিন্তু আজ তারা ভাবতে শুরু করেছে আজ কিন্তু বিজ্ঞানের এই ধারণাগুলো পাল্টে যেতে শুরু করেছে তারা ইতিমধ্যেই কোরআনের এই সব আলোচনাকে তাদের সামনে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা হিসাবে একটা নির্দেশনা হিসাবে একটা ইন্ডিকেটর হিসাবে তারা কিন্তু এখন এগুলোকে গ্রহণ করছে আমাদের আজকের এই সুরা কেন্দ্রিক সামগ্রিক যে আলোচনা উপস্থাপন করছে এটিও কোরআনের ভিতরে বিজ্ঞানময় ইঙ্গিত গুলোকে অনুসন্ধান করার জন্যই একটি মানসিকতা তৈরি করা এই মানসিকতাটি আজ বড় বেশি প্রয়োজন মুসলমানেরা সত্যিকার অর্থে কোরআন থেকে অনেকেই কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে তারা যতটা না বৈষয়িক বিষয়ে বৈষয়িক জ্ঞান অর্জনের ব্যাপারে আগ্রহশীল যতটানা তারা ওই যে সেই বিভিন্ন বিষয়ের উপরে তারা গবেষণা করতে আগ্রহশীল কিন্তু মুসলমানদের খুব কম সংখ্যক সেই উচ্চতর জ্ঞান সম্পন্ন অথবা ধিমান সম্পন্ন ব্যক্তিদেরকে কোরআন নিয়ে আলোচনা করতে তেমন একটা দেখা যায় না একজন অমুসলিম যিনি কোরআনকে শুধুমাত্র শখের বশবর্তী হয়ে অধ্যয়ন করা শুরু করেছিলেন ডক্টর মরিস বুকাইলি অথচ তিনি কোরআন অধ্যয়ন করতে গিয়ে আশ্চর্য হয়ে মন্তব্য করেছেন তার বিজ্ঞান করানো বাইবেল গ্রন্থে যে আমি অবাক হয়ে গেলাম যে কোরআন নিয়ে যখন আমি পড়া শুরু করলাম অর্থাৎ কোরআনের ভিতরে যখন আমি প্রবেশ করলাম তখন আমি দেখতে পেলাম যে এর ভিতরে আশ্চর্য বিজ্ঞানময় ইঙ্গিতবহ আয়াতগুলো যেগুলো চৌদ্দ শত বছর পূর্বে নাজিল হয়েছিল আর আজকের আধুনিক বিজ্ঞানের সঙ্গে যা অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ শুধু সামঞ্জস্যপূর্ণই নয় বরং প্রেরণাদায়ক বরং ইঙ্গিত বহ তখন তিনি এই কোরআনকে নিয়ে ব্যাপক গবেষণা শুরু করলেন সম্মানিত কারণ কোরআন এমন একটি মর্যাদা সম্পন্ন কিতাব যে এই কোরআনকে ধারণ করে কোরআনও তার মর্যাদা বাড়িয়ে দেয় আল্লা সুবাহ আমাদেরকে কোরআন গবেষণা করার কোরআনকে অধ্যয়ন করার কোরআনের ভিতরে অন্তর্নিহিত ভাব জ্ঞান কে উপলব্ধি করার আমাদেরকে আল্লাপিক দান করুন আমরা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আলোচনা এই পর্বের এখানেই শেষ করছি আল্লা সুবাহান আমাদের কবুল করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার অনিবার্য আলোকে জীবন বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব কিতাবল মারাম মিন আদিল্লাতি তিলাহকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে सुनारंत्रण देख बलुबुल मारे दर्शेहादेश शुद्म पिछटी बलुगुल माराम आज सन्ध्याचारेटाय बांगल्टिंग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 शांति इवदान समाजी प्रतिष्ठाएं जक आरिक बार्ता महान आल्लाष टेस्टाम